দুই জাহিল সম্প্রদায় তাদের ইপাদত ও দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ নয় জাহিল সম্প্রদায় তাদের দিনের মধ্যে মত সৃষ্টি করেছিল যেমন আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত সুরা আর রোম অনুরূপভাবে তারা দুনিয়ার ব্যাপারেও ও সৃষ্টি করেছে তারা মনে করত এ ধরনের কর্মকাণ্ডই সঠিক এ অবস্থার প্রেক্ষিতে থাকার ব্যাপারে लिपिबद्ध निये आज जाब्राहिम मोसा और ईशा के जे निर्देश दिए हल तुमरा दिन कायम करा নিশ্চয় যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত করেছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই अल्लाह तरह अनुकरण करते निषेध कर तुम्हारा तर मत हम जरा विभक्त मत बिरोध कर स्पष्ट निर्देशन समूह आसार पर तरह जन रही कठोर आज दुनिया विभक्ति सृष्टि कराँ तुम्हारे निषेध कर আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ে না। সোরা আলী ইমরান ব্যাখ্যা এই দ্বিতীয় প্রকার বিষয়ের ব্যাপারে রসুল সাল আলাই সাল্লাম জাহিলদের বিরোধিতা করেন দিন ও দুনিয়া উভয়ের ব্যাপারে জাহিলরা বিভক্ত সৃষ্টি করে তাদের স্বভাব ছিল অনৈক্য থাকা ও বিভক্ত হওয়া আল্লাহ তালা বলেন আর মুসিদদের অন্তর্ভুক্ত না। যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত না। প্রত্যেক দলে নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত সোরা আর রোম এটা ইয়াহুদি খ্রিস্টান ও মূর্তিপ্রচারক জাহিনদের বৈশিষ্ট্য সমস্ত জাহিদি দল এভাবে তাদের দিনের বিভক্তি ঘটায় প্রত্যেকের শ্রেয় দিন ছিল যার দিকে তারা ডাকত আর ওই দিনকে সম্পৃক্ত হতো খ্রিস্টানরা তাদের খ্রিস্টীয় ধর্মের দিকে আহ্বান জানায় ও ইহুদিরা তাদের ইহুদি ধর্মের দিকে ডাকে তারা প্রত্যেকে অন্যের দিনকে অস্বীকার করে আর ইহুদিরা বলে কোনো ভিত্তি নেই আর নাসারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবেই যারা কিছু জানে না তারা তাদের মতো কথা বলে সুরা আল বাকারা যারা দিন সম্পর্কে জানে না তারা মুশ্রিক কেননা তাদের কোনো কিতাব নেই আর আসমানি কোনো দিনও নেই তারা পরস্পরকে কাহির বলে আখ্যা দেয় এবং পরস্পরের বিরোধিতা লিপ্ত হয় আল্লাহ তাল্লা বলেন সুতরাং আল্লাহ কিয়ামত দিবসে যে বিষয়ে তারা মতবিরোধ করত সে বিষয়ে তাদের মধ্যে ফয়সলা করবে। সুরা আলবাকই একশো তেরো আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন কে হকের উপর এবং কে বাতিলের উপর রয়েছে আল্লাহাল দিন একটি যেমন আল্লাহ বলেন আর আমি জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছে যে তারা আমার ইবাদত করবে সুরা আজ রিয়া আল্লাহ তালা আরো বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো ইয়াহুদি খ্রিস্টান মূর্তিপ্রচারক আরব জাতি ও অনারব সকল সৃষ্টির জন্য দিন একটি ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্যই নির্ধারিত যার কোনো শরিক নেই ঐসব জাহিলরা তাদের দিনকে বিভক্ত করে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক দল অপর দলের বিরোধিতা করে ইয়াহুদি ও খ্রিস্টানরা নিজেদের মাঝে মতবিরোধ লিপ্ত হয় তারা সবাই ভিন্ন ভিন্ন মতে বিভক্ত এমনকি বর্তমানেও তারা মতবিরোধের উপর প্রতিষ্ঠিত অনুরূপভাবে আরবের মতিপ্রচারকরাও তাদের ইবাদতে মত সৃষ্টি করে তাদের মধ্যে কেউই সূর্য ও চন্দ্র পূজা করে আবার কেউই করে মূর্তি পূজা কেউই লোকদের পূজা করে এবং কেউ গাছ ও পাথর পূজা করে এটাই তাদের অনেক দল রয়েছে আল্লাহ তালার বাড়ি প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত এটা তাদের শাস্তি ও পরীক্ষা মানুষ যে বাতিলের উপর রয়েছে তা নিয়েই সে আনন্দবোধ করে মানুষের উপর অবশ্যক এর বিপরীত অবস্থানে থাকা মানুষের উচিত ভ্রষ্টপাকে এড়িয়ে চলা সঠিক দিন থেকে বিমুখ না হওয়া ও ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে শঙ্কিত হওয়া কিন্তু তারা এগুলোর বিপরীত কাজ করে আল্লাহ তাল্লাহর বাণী প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত মানুষ চিন্তায় করে না যে কি হকের উপর আছে কি বাতিলের উপর বাপ দাদা পূর্বপুরুষ আত্মীয় স্বজন ও জাতি গোত্রের নীতিতেই যে তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় বাতিল নিয়েই তারা আনন্দিত এটাই তাদের শাস্তি যখন মানুষ এভাবে আনন্দ করে তখন সেখ ফিরাতে পারে না যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই তাদের বিষয়টি তো আল্লাহর নিকট অতপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন তিনি রসল্লা সাল আলাইসাল্লামের উপর আয়াত নাজির করে বলেন وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تبعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من তিনি তোমাদের জন্য দিন লিপিবদ্ধ করে দিয়েছেন যে নির্দেশ তিনি নোহকে দিয়েছিলেন আর যা আমি তোমার কাছে ওই পাঠিয়েছি এবং ইব্রাহিম মোসা ও ইসাকে নির্দেশ নির্দেশ তা হলো তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না দিন প্রতিষ্ঠা করাকে আল্লাহ তালা বিধিবদ্ধ করেছেন যা নো ইব্রাহিম মোসা ঈসা আলাইহি মুসাল্লাম এবং মোহাম্মদ সলাল্লাহ আলহিউসাল্লাম সহ সকল নাবির রাসুলের দায়িত্ব ছিল এ সকল নাবিরাসুলগণের নাম উল্লেখ করার কারণ হল তারা অধিক মর্যাদাবান ও দৃঢ় সংকল্পের অধিকারী ছিল পাঁচজন নবী হলেন নৌ ইব্রাহিম মোসা ইসা আলহিমসাল্লাম ও মোহাম্মদ সল্লাহ আল্লাহাল্লাম যারা রসুলগণের মধ্যে সর্বোত্তম আল্লাহ তাল্লাহ তাদের মনোনীত করেছেন সকল নবির রাসুলের থেকে আল্লাহ তাল্লাহার ওয়াদা গ্রহণ করে এ পাঁচজন তাদের মধ্যে অন্যতম তাদের নিকট থেকে আল্লাহ তালা অঙ্গীকার গ্রহণ করে আল্লাহ বলেন আর স্মরণ করো যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম নাবিদের থেকে এবং তোমার থেকে নো ইব্রাহিম মৌসা ও মারিয়াম পুত্র ঈশা থেকে আর আমি তাদের কাছ থেকে ধীর অঙ্গীকার গ্রহণ করেছিলাম সমস্ত নবী রাসুলগণের দিন এক তা হলো একমাত্র আল্লাহতালার ইবাদত করা যার কোনো শরিক নেই এমনভাবে তা ছিল সকল রাসুলের দিন বিশেষত ওই জনের। এই ব্যাপারে কোনো মতানৈক্য বা মত পার্থক্য গ্রহণযোগ্য নয় এ দিন এককভাবে কোনো নাবীর নয় কোনো জাতিরও নয় বরং সকলের দিন এক সকল সৃষ্টির উপরই আল্লাহতালার এক দিন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি জিন ও মানুষকে কেবল এই জন্যেই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সকল সৃষ্টি বলতে জিন ও মানব উদ্দেশ্য তাদের দিন এক হওয়ার আবশ্যকতা প্রমাণিত হয় আর তা হলো তাওহিদ যাতে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর একত্ব প্রকাশ করা যায় রসলগণের ভাষায় মানুষের জন্য স্পষ্ট স্পষ্টভাবে ইবাদতের পদ্ধতি বর্ণনা করা হয় আল্লাহ তালা মানুষের নিকট নবিরাসুল কারণ করে তাদের উপর কিতাব নাজিল করেন আর বলা হয় এটাই দিনের সমাপ্তি মানুষের অধিকার নেই বিধিবদ্ধ করে নিবে আল্লাহ বলেন তাদের জন্য এমন কিছু শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধিবিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি এটা আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করা বোঝায় আল্লাহ তাল্লাহ যা তাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা পালন করা তাদের উপর আবশ্যক তার কিতাব সমূহে ও রসলগণের ভাষায় আল্লাহ আল্লাহতালার দিনের বর্ণনা দিয়েছেন দিনের সমপ্তি টেনেছেন আর রসলগণ মহান আল্লাহর পক্ষ থেকে দিনের প্রচারক বান্দার জন্য আল্লাহ আল্লাহতালা যা লিপিবদ্ধ করেছেন তারা তা প্রচার করতেন এটা ছিল রসলগণের দায়িত্ব দিনের পদ্ধতি অনুসারে তারা ইবাদত করতেন জাতির জন্য নির্ধারিত দিনের বিধিবদ্ধ নিয়ম অনুসারে আল্লাহ করে আল্লাহ আর তোমরা তাদের মত হয়ও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্যই রয়েছে কঠোর আজাব সুরাহ আলে ইমরান জাহিলদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য নিষিদ্ধ তাদের দিনে তারা বিভক্তি ও মত সৃষ্টি করেছে এটা তাদের অজ্ঞতার কারণে হয়নি বরং তাদের কুপ্রকৃতির কারণে তা হয়েছে আল্লাহতালা বলেন তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর তারা স্পষ্ট দলিল পরিত্যাগ করে মূল কারণ হল কুপির নিজেদের কুপ্রভৃতিকে উপাস্যরপে গ্রহণ করেছে আল্লাহ তালা জন্য প্রমাণ পেশ করেছেন তিনি রসুলগণকে প্রেরণ করে কিতাব সমূহ করেছেন আল্লাহ তালা বলেন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 আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আল্লাহ আল্লাহতালা আদম আলাহামকে পৃথিবীতে পাঠানোর পর হতে মানুষের জন্যে তিনি দিন নির্ধারণ করেছেন তিনি মানুষকে নাপী ও দিনবিহীনভাবে পৃথিবীতে পাঠাননি বরং তিনি ধারাবাহিকভাবে রাসুলগণকে প্রেরণ করেছেন আর মানুষের জন্য তিনি দিনকে বিধিবদ্ধ করে দিয়েছেন এবং তা স্পষ্ট স্পষ্টভাবে তাদের জন্য বর্ণনা করেছেন আর সর্বশেষ নাবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে দিন ইসলাম দেয়া হয়েছে যা কিয়ামত অব্দি চালু থাকবে তা রহিত হবে না আর এ দিনের মাপকাঠি হলো কুরআন ও সুন্নাহ সব যুগেই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দিন নিয়ে এসেছিল আল্লাহ আল্লাহতালা বলেন إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَإِن مِّن أُمَّتٍ إِلَّا خَلَى فِيهَا نَذِيرًا هار امون قرن جاتين حجار قصة شوتر قوة আর রসলগনকে সুসংবাদদাতা ও সতর্ক রূপে যাতে আল্লাহর বিপক্ষে রসলগণের পর মানুষের জন্য কোনো অজুহাত না থাকে সুতরাং সকলে দলিল নিয়ে এসেছে আল্লাহ তালা আরো বলেন যেন তোমরা না বলো যে তোমাদের নিকট কোন সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা বানায় সুরাঈদা আল্লাহ তালা সৃষ্টির উপর দলিল বহাল রাখেন কিন্তু রসলগণ্ড জানিয়ে আসেন জাহিলরা জেনে বুঝে হটকারিতা করে ও কুপ্রবৃতির অনুসরণের কারণে রসলগণ্ডের বিরোধিতা করে বিশেষত ইয়াহুদি ও খ্রিস্টানরা রিসালাত সম্পর্কে জানত এজন্য তাদের নামকরণ করা হয়েছে আহলুল ইল বা আহলে কিতাব তারা অপরাধী কারণ তারা আহলে কিতাব ও আহলুল ইল অর্থাৎ রিসালাদ সম্পর্কে জানা সত্ত্বেও আল্লাহতালা নিদর্শনের বিরোধিতা ও ক্ষুব্রীতির অনুসরণ করে আল্লাহ তালা ওম্মদকে জাহিলদের রীতিনীতি ধারণ করতে নিষেধ করেছেন বরং রসুল্লাহ সল্লাহ আলাইহাল্লামের উপর অর্পিত দিন আঁকড়ে ধরতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রসুল সল্লাহ আলহ্লাম এর সাহাবিগণ ও খোলাফায় রাশেদিন পরিচালিত সেটাই হলো দিন যা কিয়ামত অব্দি আঁকড়ে ধরা ও জন্য ওয়াজিব যদি তাদের কোনো মতভেদ দেখা দেয় তাহলে কিতাব ও সুন্নাহ দিকে তাদের প্রত্যাবর্তন করা ওয়াজিব ও আবশ্যক অতপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও রাসুলের দিকে প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান রাখো এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট সুরআন নিঃশা মতানৈক্য করা মানুষের স্বভাব কিন্তু যখন মতানৈক্য দেখা দেবে আর আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারব না তখন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কিতাব ও সুনাহাস দিকে প্রত্যাবর্তন করতে বলেছেন যার কাছে কুরআন ও সুন্হার সঠিক দলিল পাওয়া যাবে তার নিকট থেকে তা গ্রহণ করতে হবে আর কুরআন ও সুন্হ বিরোধী হলে তা পরিত্যাগ করতে হবে কেননা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো হকের অনুসরণ করা রায় বা সিদ্ধার্থ সমর্থন করা অথবা বাপদাদা পূর্বপুরুষ ও ব্যক্তি প্রদানের রীতি সম্মান রীতিকে সম্মান দেখানো মুসলমানদের উদ্দেশ্য নয় এটা মুসলিমদের কাজ হতে পারে না হক গ্রহণ করাই মমিনের উদ্দেশ্য হক যেখানে পাওয়া যাবে তা গ্রহণ করবে কারণ হক ই মূল উদ্দেশ্য আল্লাহ তালা বলেন যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান রাখো এটি উত্তম আমাদেরকে কুরআন ও সুনার দিকে যেতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা বলেন এবং পরিণামে উকৃষ্টতর অর্থাৎ এটা পরিণামে অকৃষ্টতর দিন আল্লাহ তাল্লাহর রহমত আল্লাহ তালা আমাদের মাঝে তার বিধান দিয়েছেন যা হক বলে প্রমাণিত আর তা হলো তার কিতাব আলপুর আন এজন্য তিনি বলেন আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে ধীরভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না সুরা আলে ইমরান এখানে হাবিল্লাহি বলতে আলপুর আন উদ্দেশ্য আর এর অর্থ হল আর অর্থ হল সকলেই নয় ব্যাপক অর্থে সব সৃষ্টি তথা মানব ও জিনজাতিকে উভয় উদ্দেশ্য বিশেষত এই উম্মতকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ তালা বলেন واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فالف بين قلوبكم فاصبحت بنعمته اخوانا তোমরা বিভক্ত না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত সমূহ কে যখন তোমরা পরস্পরের শত্রু ছিল তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সঞ্চার করেছেন অতপর তার অনুগ্রহে তোমরা হয়ে গেলে ভাই ভাই আর তোমরা ছিলে আগুনের ঘরতের কী নামে অতপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন সুরা আলে ইমরান শাফা হফরুদ্দিন মিনান্না এখানে দিনকে বোঝানো হয়েছে ফা আন কুম মিনহা এ আয়তাংশ দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহতালা ইসলামের মাধ্যমে আমাদের মুক্তির পথ উন্মুক্ত করেছেন আর তা হচ্ছে আলপুর আন তাই তার নামতের সুক্রিয়া আদায় করতে হবে এবং তার রজ আলপুর আনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে কেননা কিতাব হলো আল্লাহর প্রসারিত রজ্জু যে তা শক্তভাবে আঁকড়ে ধরবে সে মুক্তি পাবে আর যে তা ছেড়ে দিবে সে ধ্বংস আল্লাহ আল্লাহতালা আমাদের কাছে জাহিলদের অবস্থার কাহিনী বর্ণনা করে বলেন যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না প্রত্যেক দলেই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত সুরা আররুম জাহিলি কর্মকাণ্ড এবং জাহিলদের সাদৃশ্য অবলম্বন করা থেকে আল্লাহ তাল্লাহ আমাদের নিষেধ করেছেন অতপর তিনি আমাদেরকে তার কিতাব আঁকড়ে ধরতে নির্দেশ দেন যা মতভেদ ধ্বংস অবিতর্ক থেকে নিরাপদ আল্লাহর কিতাব ও রসুল সল্লাহ আলাইসাল্লামের সুনাত শক্তভাবে ধারণ করা ছাড়া কোনো মুক্তি নেই আল্লাহ তালা বলেন আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না জাহিলরা তাদের দিনে মতভেদ সৃষ্টিকারী হিসেবে গণ্য যেমন আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক দলেই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত তাদের মতভেদ বাতিল হওয়া সত্ত্বেও তা নিয়ে তারা আনন্দিত এরূপভাবে তারা দুনিয়া নিয়ে মতপার্থক্য সৃষ্টি করে কেননা দিন বিনষ্ট হওয়ার দুনিয়াও নষ্ট হয় দুনিয়া নিয়ে মত কারণে তারা জামাতবদ্ধ হতে পারে না বরং প্রত্যেক গুত্র নিজ নিজ শাসক কর্তৃত্বের ওপর বহাল থাকে আর প্রত্যেক গুত্র অন্য গুত্রের লোকেদের জীবন ও ধনসম্পদের উপর জবরদস্তি করে এটা হলো নাবীর সল্লাহ আলাই সালামের নবদপ্রাপ্তির পূর্বে আরবদের অবস্থা তারা তাদের দিন ধ্বংসের ব্যাপারে দুনিয়া ধ্বংস করে ভীতি উৎকণ্ঠা ও দারিদ্রতা তাদের জন্য স্থায়ী হয়ে যায় জাহিলদের প্রত্যেকেই যুদ্ধবাজ তাদের প্রত্যেকেই অপরকে আক্রমণ অন্যের উপর প্রভাব বিস্তার করে জাহিল যুগে ভাইভাইয়ের যুদ্ধ হতো যেমন মদিনার আউস ও খাজরাজপুত্র বংশধর দিক থেকে ভাইভাই সম্পর্ক ता कहत नामक एक गोत्रीय लोक छो क्वंसात्मक युद्ध संघटित है जाश बस अधिक समय चलते थे आउस और खजरज गोत्र संघितुद्धर नाम दे हारब व आज यहादीरा मूर्ति पूजा करत आल्लांर नाबी मुहम्मद सल्लम के प्रेरण करें मक्का मदिनाई हिजरत करें तरह मध्यम आल्ला मुस्लिम देख जाम करें युद्ध विग्रह बंद हल मुस्लिमरा परस्पर भाई भाई गलो रसल्लाह सल्लाह सलम तरह एकत्रब है तर प्रति आल्लाह तला अनुग्रह रसल मध्यम स्मरण करिए दिन आल्लाह तला तुम्हारा तुम्हारे ऊपर आल्लाहर नियमत के स्रण करो जो तुम्हारा परस्पर शत्रु छिल आल्लाह तुम्हारे अंतरे भलोबाशा संचार कर अतपर तर अनुग्रह तुमरा गईलम मध्यमे आल्ला तेजे आतरिकता सृष्टि कर दें তাদের মাঝে যুদ্ধবিগ্রহ থেমে যায় তারা ও আরবদের অন্যান্য গুপ্তের লোকেরা ইসলাম গ্রহণ করে দুনিয়ায় শান্তিকায়ন হয়ে যায় তারা জীবন ও জনসম্পদের নিরাপত্তা লাভ করে জমিনে নিরাপদভাবে চলাফেল করে আরবের এক পুত্র অন্য গোত্রের সাথে মিশে যায় কেউই অনিষ্টের আশ্রয় নিত না তাদের মাঝেই ভালোবাসার সৃষ্টি হয় এবং বন্ধন সৃষ্টি হয় এবং তারা পরস্পর ভাই ভাই হয়ে যায় আল্লাহতালা বলেন নিশ্চয়। যারা তাদের দিনকে অবিচ্ছিন্ন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই যারা তাদের দিন বিভক্তির সৃষ্টি করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয় তারা দিন বহির্ভূত কেননা দিন একটি আর দিনের ওপর মানুষের জামাতও একটি আল্লাহ আল্লাহতালা এই বিষয়েরই নির্দেশ দিয়েছেন যিনি এ নির্দেশ মেনে চলবে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সমর্থন লাভ করবেন ও তার বন্ধু হবেন আর যে দিনের মাঝে বিভক্তি সৃষ্টি করে সে বিশৃঙ্খলা ও জাহিলীকর্মের উপর থাকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার থেকে মুক্ত ফিক্ষি মাসালায় মতানৈক্য অথবা বিরোধপূর্ণ বিষয়ে আমাদের করণীয় কারণ ফিক্ষি বিষয়ে মতানৈক্য বর্তমানেও চালু আছে এটা কি নিকৃষ্ট হিসেবে গণ্য জবাব হলো মতভেদ দুই প্রকার প্রথমত দিনী বিষয়ে মতভেদ যেমন ইবাদত ও আকিদায় মতানৈক্য এ ধরনের মতানৈক্য নিকৃষ্ট ও হারানো কেননা দিনে ইবাদত ও আঁকিদায় ইজতিহাত করার কোনো অবকাশ নেই রায় বা সিদ্ধান্ত দেওয়ারও কোনো সুযোগ নেই বরং দিন ও আঁকিদা পরিপূর্ণ এ বিষয়ে ইস্তিহাত গবেষণা করার কোনো বিধান নেই আল্লাহতালা দিন ও আকিদা হিসেবে যা কিছু আমাদের মধ্যে বিধিবদ্ধ করেছেন রায় ও ইস্তিহাত ছাড়াই তা আঁকড়ে ধরা আমাদের উপর ওয়াজিব আর এপাদত পরিপূর্ণ যে বিষয়ে দলিল রয়েছে তা আমাদের জানতে হবে আর যে বিষয়ে দলিল পাওয়া যায় না তা বিদাত বলে গণ্য যা অবশ্যই পরিত্য যেমন হাদিসে বর্ণিত আছে যে যে আমাদের দিনে এমন নতুন কিছু আবি আবিষ্কার করলো যা দিন নয় তা প্রত্যাখ্য অন্য হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা নতুন কিছু আবিষ্কার করা হতে বিরত থাকো কেননা প্রত্যেক নতুনত্ব বিদ্যাঁত আর প্রত্যেক বিধাতই ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাই জাহান নামের কারণ সাধারণভাবে আঁকিদা ইবাদত ও দিনই বিষয়ে মতান কখনও মতানৈক্যের কোনো সুযোগ নেই একমাত্র পুরাণ ও সুনার বিধিবিধান ও সালাবদের পদ্ধতি অনুসরণীয় দ্বিতীয় রায় বা সিদ্ধান্ত এর ক্ষেত্রে মতানিক্য করার সুযোগ আছে অথবা ফিকি মশালায় ইস্তিহাদি প্রেক্ষার বিষয়ে ও দলিলের ভিত্তিতে বিধান উদ্ঘটন করার ক্ষেত্রে মতানৈক্য করার সুযোগ আছে কেননা মানুষকে বোঝানোর ক্ষেত্রে বিধান উদ্ঘটনে ভিন্নতা আসতে পারে আর ইজমার মশালাসমূহ সীমাবদ্ধ তাতে মতানিক্য বৈধ নয় যে যেসব ইস্তেহাদি মাসালাই ইজমা হয়নি সে বিষয়ে ইস্তিহাদ করার সুযোগ আছে প্রত্যেক বিদ্যানকে আল্লাহতালা উপযোগী জ্ঞান ও বোঝদান করে যাতে তারা দলিল উদ্ঘটন করতে পারে এক্ষেত্রে ইস্তিহাত শরিয়াতসম্মত নাবীর সাল্লাসালামের যুগে যে ইস্তিহাত হতো তা ছিল কল্যাণপথ এসব ইস্তিহাদি বিষয়ে মতানৈক্য হয় তবে দিন ও আঁকিদাগত বিষয়ে কোনো মতভেদ নেই আর ফিখি মাসালার মতানৈক্য ঘটে থাকে নাবীর সাল্লু আলহিহসালামের যুগে সাহাবিরা ইস্তিহাত করতেন আর তাতে মতানৈক্য হতো ইস্তিহাদ দুই প্রকার প্রথম ভিন্ন ভিন্নমতের দুদলের কোনো একটি নিকট স্পষ্ট দলিল থাকলে দলিল সহ ওই মতানুপত গ্রহণ আবশ্যক আর এক্ষেত্রে দলিলবিহীন মতামত পরিত্য ফকিগণের রায় দলিল ভিত্তিক প্রেস করা হয় তাই যে বিষয় দলিল পাওয়া যাবে তা গ্রহণ করা আবশ্যক নচেত তা পরিত্যাগ করতে হবে সঠিক সিদ্ধান্ত না হলে ও দলিলের অনুপস্থিতিতে হককে গ্রহণ করা ও সঠিক বিষয়টিকে ফিরে আসা মুস্তাহিদগণের উপর আবশ্যক ভুল ইস্তিহাদে বহাল থাকা এর জন্য বৈধ নয় আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করাও মানুষের জন্য বৈধ নয় সম্মানিত ইমামগণ এ বিষয়ে আমাদেরকে উপদেশ দিয়ে বলেন তোমরা আমাদের কোরআন ও সুন্নাবিরোধীর কথা পরিত্যাগ করবে ইমাম আবু হানিফা রহিমউল্লা বলেন যখন রসুল সাল্লাম থেকে কোনো হাদিস পাবে তার উপর অটল থাকবে আর সাহাবিদের থেকে হাদিস পেলে তার উপর অবহেল থাকবে আর তাবিদদের থেকে হাদিস পাওয়া গেলে এক্ষেত্রে সঠিক ও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারা তারা ও আমরা উভয়ই মানুষ এটা ইমাম আবু হানিফা রহিমুল্লাহর কথা যিনি সম্মানিত চার ইমামের একজন অনুরূপভাবে ইমাম মাহালিক রহিমউল্লাহ বলেন এ কবরবাসী অর্থাৎ রসুল সাল্লু আলাই সাল্লাম ব্যতীত আমরা প্রত্যেকেই প্রত্যাখ্যানকারী ও প্রত্যাখ্যাত তিনি আরও বলেন একজন অপরজন থেকে বেশি বিতর্ককারী আমাদের নিকট আসে মোহাম্মদ সল্লাহ আল্লাহ সাল্লামের নিকট জিবজাহিল আলাহ সাল্লাম জানিয়ে এসেছে ঐসব বিতর্ককারীদের তর্কের কারণে আমরা কি তা পরিত্যাগ করতে পারি এটা ইমাম মালিক রহিমুল্লাহের কথা তিনি আরও বলেন প্রথম শ্রেষ্ঠতর ব্যতীত এই উন্মতের জন্য কোন শ্রেষ্ঠতর নেই এখানে প্রথম শ্রেষ্ঠতর কী উত্তর হল কুরআন ও সন্ন্যাহ এটা ইমাম মালিক রহমউল্লাহের কথা ইমাম শাফির রহিমল্লাহ বলেন মুসলিমদের ঐক্যমতে জান্নিকট রসুল সল্লাহ সালামের সুন্নত স্পষ্ট হবে একেত্রে অন্যের অন্যের কথা সে গ্রহণ করবে না তিনি আরও বলেন আমার কথা রসুলসল্লাহ আলাই সালামের কথা বিরোধী হলে আমার কথা ধিক্ষারের সাথে বর্জন করবে তিনি আরও বলেন যখন কোনো সহি হাদিস পাওয়া যাবে সেটাই হবে আমার মাঝহাপ এটা ইমাম শাফির রহিম কথা ইমাম আহমদ রহিমুল্লাহ বলেন আমি এমন সম্প্রদায়ের ব্যাপারে আশ্চর্য বোধ করি যারা সনদের বিশুদ্ধতা সম্পর্কে জানা সত্ত্বেও সুফিয়ানের রায়কে গ্রহণ করে আল্লাহ তাআলা বলেন ফাআল্লিয়াহযারি আল্লাযিনা ইউখালিফুন আন যারা তার নির্দেশের বিরুদ্ধচারণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আজাব পৌঁছার ভয় করে সোরা আনূর তুমি কি জানো ফিতনা কী ফিতনা হল শিখ রসুল সাল্লাহ সাল্লামের কোনো কথা প্রত্যাখ্যান করলে অন্তরে সংশয় সৃষ্টি হবে যা ধ্বংসকর আশ্চর্যজনক এগুলো মুজতাহিদ ইমামগনের কথা তারা তাদের জ্ঞান ও যোগ্যতার মাধ্যমে ইস্তিহাত করেন কিন্তু তারা কখনো নিজেদেরকে ত্রুটিমুক্ত দাবি করেন বরং তাদের দলিল ভিত্তিক কথাকে গ্রহণ করার উপদেশ দেন সাফিমাজাবের স্পষ্ট দলিল পাওয়া গেলে তা গ্রহণ করা হাম্বলি মাঝাবের অনুসারীদের উপর অবশ্যক আর হানাফি মাঝাবের স্পষ্ট দলিল পাওয়া গেলে তা গ্রহণ করা সাফিদের উপর অবশ্যক অনুরূপভাবে মালিকিরাও হাম্বলি মাঝাবের স্পষ্ট দলিল গ্রহণ করবে কারণ দলিল গ্রহণ করাই মূল উদ্দেশ্য কারো অনুসরণ করা উদ্দেশ্য নয় ইমামদের পক্ষপাতিত্ব করা যাবে না কেবল মাত্র দলিলের পক্ষপাতিত্ব করা যাবে শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাইয়ুম ও মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব সহ প্রত্যেকেই এ বিষয়ে নির্দেশ দিয়ে নির্দেশ দিয়ে বলেন আলেমদের কথা যাচাই করো এবং দলিল ভিত্তিক কথা গ্রহণ করো তাদের কিতাবাদি থেকে এই কথাগুলোই জানা যায় এটা আহলে সুনাত ওয়াল জামায়াতের মাঝহাব যাতে কোনো পক্ষপাতিত্ব নেই কিন্তু এর অর্থ এটা নয় যে মাঝহসমূহ বর্জন উপরিত্যগ করতে হবে বরং মাঝহসমূহ ইমামগণের ফিক থেকে আমরা উপকার গ্রহণ করব কারণ এগুলো আমাদের জন্য বৃহত্তম শপথ তবে আমরা দলিল অনুসরণ করব। যার নিকট দলিল আসবে আমাদেরকে তার কথা গ্রহণ করতে হবে এটাই অবশ্য যিনি দলিল জানেন না তিনি আহুল ইল বা বিদ্যানদের নিকট থেকে জেনে নেবেন কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তোমাদের পূর্বে কেবল পুরুষদেরকেই রসল হিসেবে প্রেরণ করেছি যাদের প্রতি আমি অহি পাঠিয়েছি সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর जो तुम्हारा ना जेने थो क्या दाबी मुक्त हो तुम्हें जीता आल्हम्दुल्ला दलिल ग्रहण करो और जी ना जा तब विद्वान्वर जिज्ञासा करजीब द्वित फिक्खी इश्तेहदादा दूटी मतर उभयटर बेपारे स्पष्ट को दलिल नहीं दो मत ही सम्भव्य तलिल ना पावैदा मशाला प्रत्याख्यन जाए ना फले भिन्नमतर को मत ग्रहण करा के को असुविधा नहींत श हलो यल नीचक पक्षपात कूप्रकृतर अनुसरण ना भव ग्रहण कराइन उद्देश्य है यजे हम्बलिरा साफी और साफीरा मालिकी प्रत्याख्यन करबा और चार इमाम और तरह अनुसारीर जुग जुगधरे प्रधने आब्ध सकल प्रशंसा आल्लाहर तर मजे को शत्रुता और विद्वेश सृष्टि है ना जदिवषे ए रूप घटे तब तै कतिपय अज्ञर पक्षपातर कारण ही है चार माझिकाश चार अधिकांश अनुसारी माजे शत्रुताष और विभेद नहीं ता परस्पर विवाह बंधने आबद्ध है তারা পরস্পরের পিছনে সালাত আদায় করে তাদের মাঝে সালাম বিনিময় হয় এবং বিষয় নিয়ে মতানৈক্য থাকা সত্ত্বেও তারা পরস্পরের ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে তাদের মাঝে ইস্তিহাদি মশালার প্রধান্যতা নেই এই জন্যে তাদের প্রসিদ্ধ কথা হলো ইস্তেহাদি মশালা গ্রহণযোগ্য ইশতেহাদি কথার ব্যাপারে যে কোনো দেশে কোনো মতানৈক্য ও বৈপরীত্য নেই তাই ফিক্ষি রায়ের উপর তাই ফিক্ষি রায়ের উপরও তারা ঐক্যমত পোষণ করে এই ঐক্যমতে বিভাজন সৃষ্টি করা কারোর জন্যে জায়েজ নয় बर उचित सम्मति ज्ञापन करा मतभेद सृष्टि ना करा।